بعد রহমাত بالله من রসুল ফার্শোম বিসমিল্লাহ হিরুর রহমান ইরুর রাহিম রব্বিস রাহলি সদরি ওয়াসির লি আমরি ওয়াহুলকদাতামিল্লেসাহানি ইয়াফ কাহু কওলি সম্মানীয় দর্শক মন্ডলী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই পিস বাংলার প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাফিরের পরিচয় ও কাফির এটা আরবি শব্দ কুফুর থেকে এসছে যার অর্থ হল অবিশ্বাস এবং যখন এটা কাফির হয়ে যাবে তখন হয়ে গেল অবিশ্বাসী ইংরেজিতে বললে আনবিলিভার্স তাহলে এই কাফির শব্দটা যখন আমরা অবিশ্বাসীদের ক্ষেত্রে ব্যবহার করি তখন অনেক নন মুসলিম ভাই এবং বোনেরা দুঃখ করেন বা বলে থাকেন যে মুসলমানরা আমাদেরকে বিশেষ করে অমুসলিমদেরকে কাফির বলে গালি দেয় কিন্তু এটা আরবি ভাষার সাথে অন্যান্য ভাষার ট্রান্সলেশনের একটু পার্থক্য এবং বুঝতে একটু অসুবিধা হয় বলে আমাদের এরকম একটা ভুল ধারণা আছে কাফির শব্দের একটু আগে যে বললাম অবিশ্বাসী বা আনবিলিভার্স বা অমুসলিম কিন্তু যখন আরবিতে বলা হয় কাফির তখন হয়তো আমরা মনে করি যেটা কাউকে গালি দেওয়া হয় বা অন্য ধর্মের মানুষকে ছোট করা হয় কিন্তু এটা কখনোই নয় এটা আরবি শব্দ সেই শব্দকে যদি আমরা অন্যান্য ভাষায় বলি তাহলে সেখানে কোনো পার্থক্য বা তারতম্য আমরা লক্ষ্য করি না তাহলে এই অবিশ্বাসী বা কাফির। যারা সত্যকে বিশ্বাস করে না তাদের সামনে সত্য সবসময় বিরাজমান তথাপি তারা এই সত্যকে পুরোপুরি এড়িয়ে যায় পুরোপুরি অবিশ্বাস করে তারাই হচ্ছে কাফির এবং তাদের যে পরিণাম তাদের যে শাস্তি আল্লাহ সুবান মাজিদের মধ্যে বর্ণনা করেছেন যে তারা হচ্ছে জাহান নামের ইন্ধন জাহান নামের জ্বালানি বলে অভিহিত করা হয়েছে তাহলে এই কাফির বা অবিশ্বাসীদের সাথে আমাদের মুসলিমদের কীভাবে তাদের সাথে আদান প্রদান বা তাদেরকে আমরা কিভাবে ইসলামের দাওয়াত বা ইসলামের কথা পৌঁছাতে পারি কি করে তাদেরকে এই কফুর থেকে অবিশ্বাস থেকে ইমানদার বা বিশ্বাসী অবস্থায় নিয়ে আসতে পারি এবং রসুল্লা সাল্লি ওসাল্লাম তার জীবদ্ সাথে এই অবিশ্বাসীদের সাথে কাফিরদের সাথে কী সমঝোতা করেছিলেন এই দিনের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে এই সামাজিক অবস্থার ক্ষেত্রে আমরা দুনিয়াবি ক্ষেত্রে সামাজিকতার ক্ষেত্রে আমরা সেই অবিশ্বাসীদের ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে বসবাস করব ইসলাম এই নীতি এই শিক্ষাই আমাদের দান করে সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক আমার বাড়ির পাশে যদি কোনো প্রতিবেশী সে অবিশ্বাসী হয় অমুসলিম হয় কাফির হয় তবুও এই সামাজিক রীতি এবং নীতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারও যে একটা হক রয়েছে সেই হকগুলো অবশ্যই আমাদের মুসলিমদেরকেও তার প্রাপ্য বা হক আদায় করা উচিত কিন্তু যখনই এই দিনের ব্যাপারে আলোচনার প্রসঙ্গ আসবে বা অবিশ্বাসীরা যে এই দিন বা ধর্মের প্রতি তারা আমল করে সেটার সাথে যখন ইসলামের ব্যাপারে আলোচনা হবে তখন সেখানে গিয়ে আমরা তাদের সাথে সমঝোতা বা ঐক্যবদ্ধ বা একই নীতি অবলম্বন করতে আমরা পারি না আল্লাহ সুবাহন তালা এই প্রসঙ্গে একটা সুরাই নাজিল করেছেন সুরা কাফিরুন বলে একশো নম্বর সুরা কোরআন মজিদের মধ্যে সেখানে এক থেকে ছয় পর্যন্ত যে আয়াতগুলো রয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা আরো বেশি ভালো করে বুঝতে পারবো যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে এই অবিশ্বাসীদের সাথে কাফির মুশরিকদের সাথে এই দিনের ব্যাপারে সমঝোতা করা থেকে বিরত থাকার জন্য কিভাবে এই উপদেশ দান করেছেন সময় কিছু কাফের অর্থাৎ অবিশ্বাসীরা রসুল্লাহ সাল্লি আসাল্লামের কাছে এসে বলল যে আপনি আমাদের যে দেব দেবী আমরা যে পূজা উপাসনা আরাধনা করি তাদের ব্যাপারে যে আপনি এক एक खोदार इबादत बंदी कर सृष्टि तुम पूजा करो और तुम्हारे खोदा अल्लाह सुबहनाबाद बंदीगी करब तक रसुल्लम सेफिर दे अविश्वासें এই সুরা কাফির নাজিল করেন যে অবিশ্বাসীরা তোমাকে যেভাবে এই প্রলোভন দেখিয়ে এই দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে সমঝোতা নিয়ে আসার চেষ্টা করছে একদিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে পালন করার কথা বলছে আবার অন্যদিকে সেই সীরকের কথাও বলছে সুতরাং এই দু নীতি এই দু রকম পদ্ধতি কোনো সময় চলতে পারে না তহিদ বা একত্ববাদের সাথে কোনো সময় সেই মুশরিক আবার সেই সিরকের এবাদবন্দেগী কোনো সময় একভাবে চলতে পারে না আল্লাহ সুবাহ এইরকম পরিস্থিতিতে এই সুরা কাুন নাজিল করলেন সেখানে বলা হচ্ছে পুল ইয়া এই হল কাুন ولا انا اعبد ما اعبدتم ولا انتما عبدون ما اعبد لكم دينكم ولي دين قل بوليداو অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সম্বোধন করে বলছেন যে তুমি তাদেরকে বলে দাও ই আইহুল কাফিরুন হে অবিশ্বাসীরা হে কাফেরগণ لا اعبد ما تعبدون আমি তার ইবাদত করি না তোমরা যার ইবাদত করো তোমরাও তার ইবাদত করো যার ইবাদত আমি করি আমি তার এবাদত করতে প্রস্তুত নয় যার তোমরা করো এবং তোমরাও তার এত সুন্দর উপদেশ রসুল্লাহ সাল্লামকে দান করলেন যে আমি তার এবাদত বান্দি করি না তোমরা যার ইবাদত করো এবং তোমরাও তার ইবাদত করো না যার ইবাদত আমি করি আমি তার উপাসক বা এবাদত করতে প্রস্তুত নয় যার এবাদত তোমরা করছো এবং তোমরাও তার ইবাদত করতে প্রস্তুত নও যার ইবাদত আমি করি বা করছি তাহলে এই যে কনভার্সেশন বা এক অপরের মধ্যে যে কথোপকথন এবং তারা যে চেষ্টা করেছিল এত প্রলোভন দেখিয়েছিল রসুল্লাহ সাল্লাস্লামকে যে যদি তুমি এই অপশানগুলো মেনে নাও তাহলে আমাদের মধ্যে একটা মেল মহব্বত একটা শান্তিপূর্ণ পরিবেশ গড়ে উঠবে কিন্তু আল্লাহ সুফান্নালা এই দিনের সাথে কোন সম্বন্ধ বা অবিশ্বাসী বা কাফেরদের সাথে এই ব্যাপারে দিনের ব্যাপারে কোনো সমঝোতা করতে সম্পূর্ণ রূপে নিষেধ করে দিয়েছেন এবং বলা হচ্ছে যে তোমাদের জন্য তোমাদের যে দিন তোমাদের যে বিশ্বাস তোমরা যে দেব দেবীর পূজা করছো সেটা তোমাদের জন্যই আর আমি যে এক আল্লাহ সুফান্নহ তালার ইবাদতব্দি করছি তাহলে এটা আমি আমার জন্যই করছি এবং এটা আমরা আমাদের পথে থাকব। সেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং তোমরা তোমাদের পথেই থাকো অর্থাৎ এই ব্যাপারে কোনো সমঝোতার সম্পূর্ণরূপে আল্লাহ সুবানাহ তালা নিষিদ্ধ ঘোষণা করেছেন এই ব্যাপারগুলো থেকে তখন অবিশ্বাসীরা বা সেই সমস্ত কাফেররা হয়তো মনে করে যে ইসলাম বা মুসলিমরা এমনই যে তারা অবিশ্বাসীদের সাথে বা অমুসলিমদের সাথে একটা ভালো আচরণ বা তাদের সাথে একটা মেল মহব্বত করতে নিষেধ করে কিন্তু এটা হচ্ছে তাদের ভুল ধারণা আল্লাহ সুবানাহ তালা प्रसंगे कुरान मजिदर मध्य सुरा नाजिल करफिर मुशरिक देरणति आल्लाखने सामने परिस्कार भावे फुटे उठबे जो से काफिर मुशरिका कि भाव रसुल्लाह सल्लाहमर उपरे जुलूम और अत्याचार करत आल्ला रसुल्लाम के তারা সেই রাস্তায় যখন তিনি নামাজ পড়ার জন্য যেতেন কিভাবে তারা কষ্ট দিত এবং এই কষ্ট দেওয়ার জন্য সেই সমস্ত কাফির বা অবিশ্বাসীদেরকে আল্লাহ কিভাবে এই পৃথিবীতে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন সেই ইতিহাস যদি আমরা কোরআন মজিদের সেই সুরা ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরি তাহলে অবশ্যই আমাদের সামনে জ্বলন্ত এবং পরিষ্কার হয়ে যাবে সেই আবু লাহাবের যে ঘটনা আল্লাহ সুবাহনতলা বর্ণনা করেছেন কোরআন মজিদের মধ্যে সে ছিল সেই অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত সে কাফির মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল সে রসুল্লাহ সাল্ল আলিহাস্লামের চাচা ছিল অথচ রসুল্লাহ সাল্ল আলি হাসলামের জীবদ্দশায় এত কষ্ট সে দিত যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না তাফসিরের মধ্যে সেই সুরার ব্যাখ্যা বিশ্লেষণে আমরা দেখলে অবশ্যই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং আল্লাহ সুফান সেই আবুল হাবকে কিভাবে এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছিলেন তার যে করুণ চিত্র সেটাও কোরআন বর্ণনা করা হয়েছে এবং সেখান থেকে আমাদের বিশেষ করে অবিশ্বাসী ভাইদের অমুসলিম ভাইদের আমরা রিকোয়েস্ট করব অনুরোধ করব যে ইসলামের ব্যাপারে কোরআন এবং হাদিসের ব্যাপারে আমাদের মধ্যে যদি এখনো সেইরূপ কোনো বত্রিশ না বা সেই খারাপ মনোভাব যদি থাকে তাহলে আমরা এই সুরার ব্যাখ্যা বিশ্লেষণ সরে হেদায়ত গ্রহণ করার চেষ্টা করব কারণ আমরা যদি এইভাবে ইসলামের যারা অনুসারী ইসলামের হয়ে যারা কাজ করে তাদেরকে ছোট করার যদি চেষ্টা করি তাহলে আল্লাহ শোভা না হওয়া তাহলে যে কোনো মুহূর্তে আল্লাহ এই দুনিয়াতে আমাদের শাস্তি দিয়ে দিতে পারেন আমরা এই বিষয়টাই এগিয়ে নিয়ে যাব তবে ছোট একটা বিরতি নিচ্ছি সঙ্গে থাকবেন ইনশাল্লাহ বিরতির পর আবার ফিরে আসছি আসসালামু আলাইকুম আহমতুল আমি আপনারা দেখছেন মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম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 पवित्र विशुद्ध जीवन जापन करना देखियत सम्प्रचार दोपुर साढ़े बारोटांगे पीट टींग शबा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 फिर इलात पर आलोचना कर অবিশ্বাসীদের পরিচিতি এবং শাস্তি এই বিষয়ের ওপরে আল্লাহ রবীন্দ্রাহাব কোরআন শরীফের একশো এগারো নম্বর আবু লাহাবের করুণ পরিণতি। এবং সেই সুরা যে একটা প্রেক্ষাপট সেটা যদি আপনাদের সামনে তুলে ধরা হয় তাহলে অবশ্যই সেই ঘটনাটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজ আহর বর্ণনায় সেই বোখারি শরীফের একটা হাদিস এসছে হাদিস নাম্বার চার হাজার সেখানে বলা হচ্ছে रसोल्ला आयात नाजिल हर पर रसल सलाम साफा नामक पर्वते गकल के सम्बोधन करा प्रतिबी वंशर लोक के सम्बोधन कर सब এই আরবি শব্দ বলে তাদেরকে সম্বোধন করলেন এইটা আরবি শব্দ এবং এটা মানুষকে সতর্ক করার জন্য সে আরববাসীদের একটা ভাষা ছিল যে যখন কোনো বিপদ আপদ মানুষের সামনে আসার একটা সম্ভাবনা দেখা দিত তখন এই ইয়াসবাহা এই শব্দটা বলে সকলকে একত্রিত করা হতো সবাই এই শব্দটা শুনে একসাথে এক জায়গায় জড় হয়ে যেত রসুল্লাহ সাল্লি আসাল্লাম যখন সেই সাফা পর্বত থেকে এই শব্দটা বলে চিৎকার করলেন মানুষের কানে যখন এই শব্দ পৌঁছালো এবং দেখলো যে এই শব্দ বলে ডাক দিচ্ছেন। তখন মানুষরা ভয়ে হয়ে দৌড়ে গেল সেই সাফা পর্বতের নিচে আলিহিবাসাল্লাম তাদেরকে বললেন আমি যদি তোমাদের বলি যে এই পর্বতের পিছন দিক থেকে কেউ তোমাদের উপরে আক্রমণ করতে প্রস্তুত হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করে বসবে তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে তখন সেই সমস্ত লোকেরা বলল যে অবশ্যই কারণ থেকে এখন পর্যন্ত উদ্দেশ্য করে বলেন যে আমি তোমাদেরকে আল্লাহ সুফহান আজাব থেকে আল্লাহ রাবুল আলমিনের শাস্তি থেকে তোমাদেরকে ভয় প্রদর্শন করছি যে কোনো মুহূর্তে আল্লাহ সুবাহার আজাব বা শাস্তি তোমাদের উপরে এসে যেতে পারে যখনই এবং সে ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সেই চাচা সে তখন রসুল্লাহ সাল্লিয়ামকে সম্বোধন করে এমন কটুক্তি এমন গালিগালাজ করতে লাগলো যে তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে ডেকেছ এবং তফসিলের মধ্যে এসছে যে সে পাথরও রসুল্লাহ সাল্লাকে লক্ষ্য করে ছুঁড়েছিল এবং তার অক্ষত্র ভাষায় গালি গালাজ করেছিল সকলের সামনে রসুলুল্লাহ সাল্লাহ আলহামকে তখনই আল্লাহ সুফায় পক্ষ থেকে এই সুরাটা নাজিল করে রসুল্লাহ সাল্লাহামকে সান্ত্বনা দেওয়া হলো এবং এই আবুল হাব এবং তার যে পরিণতি কি হতে পারে আগামীতে সেটার ভবিষ্যৎবাণী আল্লাহ সুফান এই সুরার মাধ্যমে দিয়েছেন সেখানে বলা হয়েছে প্রথম আয়তে বলা হচ্ছে তাব্বতাব ভেঙে যাক আবুল আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রী সেই ইন্ধন বহনকারী অবস্থায় সে জাহান নামের আগুনে প্রবেশ করবে এবং তার গলায় ঝোলানো থাকবে সেই খেজুরের রসির তাহলে এই যে ভবিষ্যৎ বাণী এবং আবুল আহবের যে করুণ পরিস্থিতি আগামিতে হবে সেটা আল্লাহ সভা না হওয়া তাহলে তার করুণ পরিণতির কথা ঘোষণা করে দেওয়া যে সে একদিন ধ্বংস হয়ে যাবে তার যে ক্ষমতা তার যে আত্ম অহংকার এই আত্ম অহংকার বা ক্ষমতা সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যাবে এবং তার যে সন্তান সন্ততি এবং ধনসম্পদ সেটাও কোনো কাজে আসবে না এই আহেতগুলোর প্রতি তাফসির থেকে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে সেখান থেকে আরও বিস্তারিত আমরা বুঝতে পারব যে তার যে ধনসম্পদ এবং সন্তান সন্ততি তার কোনো কাজে আসেনি এবং আসবে না তার যে ভবিষ্যৎবাণী করা হচ্ছে সেটা এই ধনসম্পদ বলতে তার যে অট্টালিকা ধনসম্পদ এবং সন্তান সন্ততিকেও এই ধনসম্পদ বলেই ফিউজর অর্থাৎ ভবিষ্যতের তারাই ধনসম্পদ তারাই উপার্জন করবে তাহলে তারা কোনো কাজে আসবে না এবং কোনো কাজে আসেনি এবং সে অচিরেই জাহান্নামের আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও সেই কাঠ বহনকারী জাহান নামের আগুনে প্রবেশ করবে এবং তার গলায় সেই খেজুরের গাছের রসি পেঁচানো স্ত্রীর এবং তার স্ত্রী ছিল উম্মে জমিল সে আবু সুফেনের বোন সেই উম্মে জমিল রসুল্লাহ সাল্লাস্লামের সাথে এত দুর্ব্যবহার করতে এত কষ্ট দিত রসুল্লাহ সাল্লি সাল্লামকে যে যখন তিনি সেই ভোররাতে উঠে মসজিদে যাওয়ার জন্য বের হতেন তখন তার রাস্তায় সেই বিভিন্ন রকমের কাঁটা গাছ গাছের ডাল পালা সেই রাস্তায় ফেলে দিত তার যে ইন্টেনশন ছিল যে রসুল্লাম কষ্ট দেওয়া আর এই তাকে বলা হচ্ছে যে সে সেই যাহার নামে প্রবেশ করবে সেই কাঁটা যুক্ত গাছের ডাল বহনকারী অবস্থায় যেভাবে সে রসুল্লাহ সাল্লাহামের পথে এই কাঁটা ডাল বিছে দিত তাকে কষ্ট দেওয়ার জন্য সেইভাবেই তাকে সেই দিন কষ্ট দেওয়া হবে এবং রসুল্লা সাল্লু ইসলাম যখন নবুয়াদ পাননি তার আগে যে তার দুটো মেয়ের সাথে সেই আবুল আহাবের দুই ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন উতাবা এবং উতাইবা তারা নবুয়ত প্রাপ্তির পর সেই আবু লাহাব তার দুজন ছেলেকেই এই ডিভোর্স বা তালাক দেওয়ার জন্য বাধ্য করেছিল অর্থাৎ কত দিক থেকে কিভাবে রসুল্লাহ সাল্লাহামের জীবনে একটা সংকটজনক পরিস্থিতি এবং একটা কষ্টের মুখে তারা নিমজ্জিত করেছিল যে দুজন মেয়ের সাথে তার ছেলের যে বিয়ে দেওয়া হয়েছিল উতবা এবং উতাইবা তাদের সাথে যে ডিভোর্স বা তালাক দিয়ে দেওয়া হয়েছিল এবং এই এইরকম পরিস্থিতিতে রসুল্লাহ সাল্লিম কত মর্মাহত হয়েছিলেন কিন্তু আল্লাহ তাকে সেই ধৈর্যের মধ্যে ফেলেছিলেন এবং ধৈর্য অবলম্বন করেছিলেন এবং এই সমস্তগুলো করতে গিয়ে যে আবুল আহাব সফল হতে পারেনি সেটাও আমরা সেই তফসিলের মধ্যে থেকে দেখতে পাই এবং তার দুই ছেলের মধ্যে উতাইবা যে ছিল সে এত ইসলামের খেলা বা ইসলামের শত্রুতা তার মধ্যে ছিল যে এক সময় রসুল্লাহ সাল্লাহামের সাথে কথা বলতে গিয়ে সে মুখ থেকে থুতু সাল্লাপ করেছিল থুতু দেওয়ার চেষ্টা করেছিল যেটা রসুল্ল সাল্লাহ সাল্লামের গায়ে লাগেনি এবং সেই দিন আল্লাহ রাবুল্লা আলমিনের নবী সেই উথাহবার ব্যাপারে আল্লাহর কাছে সেই অভিশাপ করেছিলেন যে তাকে যেন সেই নেকড়ে বাঘ অথবা কুকুরে তাকে ভক্ষণ করে নেয় ঠিক তেমনটাই হয়েছিল তফসিলের মধ্যে আমরা দেখি যে যখন সেই কাফেলা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সেই আবুল আহাব তার ছেলেকে নিয়ে বেরিয়েছিল এবং সেখানে আরও যে তাদের সাথী ছিল সকলকে নিয়ে এবার যখন সেই রাত্রি ঘনিয়ে এলো তারা কোনো একটা জায়গায় কাফেলা নির্দিষ্ট করে সেখানে রাত জাগরণ করবে সেই আবুল হাবের ভয় হয়েছিল যে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আমার ছেলের ব্যাপারে যে বদুয়া করে রেখেছে সেটা আমাকে খুবই ভয় পাচ্ছে তোমরা আমার এই ছেলেকে ভালোভাবে গার্ড দিবে যাতে করে নেকড়ে বাঘ বা অন্য কোনো প্রাণী জীব জন্তু তাকে গ্রাস করে না নেই অর্থাৎ আবুল হাবের যে ইমান বা বিশ্বাস এটা ছিল ব্যাপারে এবং তিনি যে সত্য কথায় বলেন তিনি যদি দিয়ে সেটা যে কর্মে পরিণত হয়ে যায় সেই ইমান বা বিশ্বাস কিন্তু আবুল হাবের ছিল কিন্তু তার সেই প্রকৃত যে ইমান বা বিশ্বাস সেটাকে সে মেনে নিতে পারেনি সে কাফিরদের অন্তর্ভুক্তই ছিল সুবহান একদিন সেই রকম অবস্থায় যতগুলো উঁচ ছিল সেই কাফেলার মধ্যে সকল উটগুলোকে সেই উতাইবার চতুর্দিকে রেখে দেওয়া হয়েছিল উতাইবাকে মাঝখানে কিন্তু আল্লাহ সুবাহ সেই রাত্রে নেকড়ে বাঘে এসে সেই উতাইবাকে এত ক্ষত বিক্ষত করে খেয়ে নিঃশেষ করে দিয়েছিল যে সেই তার নাম গন্ধ কিছুই খুঁজে পাওয়া যায়নি তাহলে রসুল্লাহ সাল্লাহসাল্লামের সাথে এই যে দুর্ব্যবহার এবং তাকে যে মানসিক ভাবে দুঃখ এবং কষ্টর মধ্যে নিমজ্জিত করা এবং সেই কষ্ট সহ্যের জন্য আল্লাহ সুবাহা যে এই ভবিষ্যৎবাণী এই সুরার মাধ্যমে করেছেন এবং তারপরে দেখা গেছে যে আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে আবু আহাবের প্রতি যে অসম্মান এবং তার উপরে যে আজাব নেমে এসেছিল যেটা মানে ব্যাখ্যা বিশ্লেষণ করলে সত্যি আমাদের মন আমাদের অন্তটা আল্লাহ সুবাহ তালার সামনে ফিরে যেতে বাধ্য হয় যখন তার শরীরের মধ্যে এমন একটা কুষ্ঠ রোগী বা ব্যাধি তৈরি হয়েছিল শেষ বয়সে সেই মৃত্যুর পর্যায়ে যখন সে পৌঁছে গিয়েছিল তখন পুরো শরীর এত ক্ষত হয়ে গেছিল যে তাদের নিজের ছেলেমেয়েরা তার স্ত্রী তাকে ছেড়ে দূরে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কারণ সেখান থেকে তাদের ভয় হয়েছিল যে তাকে যে রোগে আক্রান্ত হয়েছে সেই রোগ তাদের মধ্যেও ছড়িয়ে যেতে পারে আল্লাহ তাহলে আল্লা সুভানা যে আয়াতগুলোর মাধ্যমে বলেছেন যে মা আগনা আনহু মা লহু আমা কাসাব তার ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসেনি তাহলে এই যে মৃত্যুর শয্যাশায়ী অবস্থায় তাকে যেভাবে গ্রাস করে নিল সেখানে তার যে ছিল যেগুলো না কোনো কাজে না তাদের সন্তান সন্ততি তার স্ত্রী তারাই কাজে আসলো তারা তো তাকে ছেড়ে পালিয়ে গেল এবং তারপরে তার এত কষ্টের সহিত মৃত্যু হলো যে মৃত্যুর পরেও তাকে যে দাফন করা হবে তাকে যে মাটিতে চাপা দিবে তারও লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না তাহলে এই যে করুণ একটা ইতিহাস এবং যারা আল্লাহ সুবাহানসুল সাল্লাহ ইসলামের নিজের চাচা সে চাচা হওয়া সত্ত্বেও রসুলের সাথে এই যে এত দুর্ব্যবহার সে নিজের ছেলে মেয়ে শুরু করে হাদিসের মধ্যে এসছে উৎবা বলে যে সন্তান বা ছেলে সে পরে शे चीलो, चीलो, के दिये चीलो, से इसलम छाय तमाम ग्रहण करत जो रसुल्लाम के कष्ट दिए से पृथ्वी से अभिस पर रसुल्लासल्लम से अभिशापर मुखे से पढ़ते बाध्यल्ला ते ये आलोचनाराध्यमे सुरार मध्यमे शिक्षा दीते चाहन जरा एखो यह इसलमर सा दुश्मनी करी इसलमे शत्रुता करी इसलमर सा खराब धारणा पोषण करी তাদেরকে এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আল্লাহ সুভাহ সেই আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ান যারা চরমতম শত্রু ছিল রসুল্লাহ সাল্লি ইসলামের জীবনে যত রকমের কষ্ট রসুল্লাহ সাল্লি হিসাল্লাম যখন নামাজ পড়ার জন্য যেতেন তারা দেখা যেত যে সেই গরু ছাগলের নাড়ি ভুঁড়ি রসুল্ল সাল্লাহ আসলামের উপরে চাপিয়ে দিত তাহলে কি জঘন্য অপরাধ কি অমানবিক আচরণ তারা করতো রসুল্ল সাল্লিহসলামের সামনে তাহলে এই আচরণের পরিণতি এবং তার আচরণের পরিণতি যে খারাপ তার জন্য যে একটা ভবিষ্যৎ বাণী এই সুরালের মধ্যে আল্লাহ সুবান্নালা এত সুন্দরভাবে আমাদের শিক্ষা নেওয়ার জন্য তুলে ধরেছেন যে আমরা সেই সমস্ত অবিশ্বাসী অমুসলিম কাফির যারা তাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং আল্লাহ সুবানহালার পানে ফিরে আসা উচিত এই দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ झोता ना कर पृथ्वी आज प्रत्येक धर्म कथा छा मबुद नहीं रसुल्लाम्चन अल्लाह रबुल आलमीन रसुल अल्लाह अल्ला तफिक दान करब आलमी असलम आलैकम वहम्लाबरकत আমি মোহাম্মদ বদরুদ্দ জানানি শাসন শিখতে দেশ গড়তে দেখুন ফোলাফায় রা দিন শুধু পিস টিভি বাংলায় কেন তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশে জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম্বর সতেরো চব্বিশে উল্লেখ আছে